لا لا لا اله الله لا اله الا الله محمد رسول الله محمد رسول الله ارجو لضاك يا الله انت الرحيم يا الله ابني عطاك يا انت الكريم ومنك العطاء الله الله انت العظيم الله يا, الله يا انت الحليم والستار রানিক আসসালামুক রহমতুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবীলিন ولا قبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأسلي وأسلم ولا أشرف الخلق نبي الرحمة المبعوث لكافة البشرية المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد يقول الله سبحانه وتعالى اليوم أكملت لكم دينكم يقول يقول عز وجل هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله. يقول رسول صلى الله عليه وسلم الإسلام يعد ولا দু দিন ব্যাপী ন মুসলিম ইসলামে বুনিয়াদী শিক্ষা কোর্সের সমারিত অংশগ্রহণকারী দিনী বায়ু বোনেরা ইতিমধ্যে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা শুনতে পেরেছেন ঠিক তেমনি ভাবে যেহেতু এই প্রোগ্রাম বছরে কয়েকটা হয় না দিন পর আপনারা বুঝতে পেরেছেন যে নীলফামারিতে সম্ভবত এটি প্রথম প্রোগ্রাম এর আগে নীলফামারিতে মনে হয় এই ধরনের প্রোগ্রাম হয়নি ঠিক কিনা যেহেতু এই ধরনের প্রোগ্রাম অনেকদিন পর অনেক আকাঙ্ক্ষার পর অনেক প্রচেষ্টার পর বাস্তবায়ন করতে আমরা যাচ্ছি তাই এই প্রোগ্রামে প্রত্যেকটা সময় মূল্যবান যাতে করে এই সময়টুকু আমরা কাজে লাগাতে পারি যদিও বাস্তবতা আমাদেরকে কিছুটা বাধা দিচ্ছে কিন্তু তারপরও আমাদের মনোবল আমাদের মন মানসিকতা আমাদের আন্তরিকতা আমাদের নিষ্ঠা আমাদেরকে একথা মানে স্বীকার করতে বাধ্য করছে যেভাবে হোক আমরা এই প্রোগ্রাম থেকে উপকৃত হওয়ার জন্য চেষ্টা করব ঠিক আছে কিনা ইনশাআল্লাহ আমি এখন আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইসলামের সৌন্দর্য ঐতিহ্য আমার সম্মানিত উপস্থিতি তিনি ভাইরা ও বোনেরা আপনারা জানেন अल्लाह रबुल आलमीन सर्वश्रेष्ठ नबी विश्वनबी मोहम्मद असल्लास्वर माम आगत बनी आदमी दिन मनोत करवस्था के अल्लाह रबुर आलमीन एकम्र जीवन व्यवस्था हिसाब से मानुषोषणा कर सौंदर्य एक पालोचना देखते पाजे इ ग्रहण करार कारण जरा सत्यारे मुस्लिम हो कथाजा प्लीज मेहरबानी कर चुप कर सम्मानित उपस्थिति इसलम ग्रहण करार कारण देखे लोकगुलो शुद्धम मुरुभूम रा रखाल छ যারা মরুভূমিতে ডাকাতি করত যাদের পরিচয় ছিল দর্শু যাদের পরিচয় ছিল লুণ্ঠনকারী যাদের পরিচয় ছিল হত্যাকারী যাদের পরিচয় ছিল বেবিচারিনি বেবিচারী এই ধরনের লোকগুলো এমন সোনালী মানুষে পরিণত হয়েছে এমন আলোকিত মানুষে পরিণত হয়েছে যে কেমত পর্যন্ত বিশ্ববাসী তাদের কোন উদাহরণ নতুন করে আর সেট করতে পারবে না নূতন করে পেশ করতে পারবে না এই ধরনের মানুষ রূপান্তরিত হয়েছে আপনারা জানেন আবুহরে তালানহু খাইবরের যুদ্ধের পর ইসলাম গ্রহণ করেছেন আল্লাহ তালহু তিনি খাইবরের যুদ্ধের পর ইসলাম গ্রহণ করেছেন রসুল্লাহ সাল্লা সাল্লামকে তার এই মর্যাদাপূর্ণ সাহাচর্য সহবত পেয়েছেন শুধুমাত্র চারটি বছর এই চারটি বছর রসুল্লাহ সাল্লাহামের সাহায্য পাওয়ার পর এমন রেকর্ড তৈরি করেছেন এমন রেকর্ড সৃষ্টি করেছেন যে রেকর্ডের মাধ্যমে আবু রাজি আল্লাহ তালহু আল্লাহ রাসুল সাল্লাহ সাহাবিদের মধ্য থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণা করেছেন ভান আল্লাহ ইসলামের জন্য ত্যাগ করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের এই মূল্যবান সম্পদকে যিনি কেয়ামত পর্যন্ত আগত মুসলমানদের জন্য মিরাজ হিসেবে উত্তরাধিকারী হিসেবে মোহাম্মদ রেখে গেছেন এই মিরাজকে সংরক্ষণ করার এই ইচ্ছাটুকু এত প্রবল ছিল যে সেটাকে বাস্তবায়ন করার জন্য আবু হুরারদি আল্লাহ তালাহু নিজে আল্লাহ রাসু সাল্লাহসাল মসজিদের মধ্যে আহলসুফার লোকদের মাঝে থাকতেন তাই এই যে ইসলামের সৌন্দর্য আবুহর আদি তালু দিন এটি অমরুল খত্তা আবর আল্লাহ সময় যখনুল খত্তা রাজি আল্লাহ সময় আবুহর আদি আল্লাহ গোসলার গবর্ণর এটি বর্তমান যে ভাড়ার জবস রয়েছে এই ভাড়ারের আশেপাশে কোন এক নগরী আবুহর আদি আল্লাহতালু গুস্তার গবর্ণর তিনি কাঁদছেন লোকেরা প্রশ্ন করলেন আশেপাশে যারা ছিল তারা জানতে চাইলেন আবুহরারা তুমি কাঁচছ কেন তখন আবুহরাহ বললেন যে আমার কান্নায় বুক ফেটে যাচ্ছে আমি দাউশ গোত্রে রিয়ামানের দাউশ গোত্রে একজন রাখাল ছাড়ার কিছু ছিলাম না এই ইসলাম যখন আমি গ্রহণ করেছি ইসলাম আমাকে এমন মর্যাদা দিয়েছে যে আজকে আমি বোসলার গভর্নের দায়িত্ব পালন করছি এই মর্যাদা আমি লাভ করতে পেরেছি আমার বন্ধুগণ আপনার কথা বলবেন কম আপনার কথা না বলেই চান চা দিচ্ছেন না আপনার কথা বলে তো আমরা আর কথা বলতে পারছি না মেহরবানি করে আপনারা স্টপ করুন জি আমার বন্ধুগণ আমরা বলতেছিলাম ইসলাম মূলত কিভাবে মানুষদেরকে সৌন্দর্যবন্ডিত করেছে কিভাবে ইসলাম গ্রহণ করার পরে প্রত্যেকটি মানুষ এমন সুন্দর মানুষে পরিণত হয়েছে আপনি যদি তাদের আকিদার দিকে দেখেন আপনি যদি তাদের আখলাকের দিকে দেখেন আপনি যদি তাদের আমলের দিকে দেখেন তাহলে আপনার কাছে স্পষ্ট হবে যে ইসলাম যে তাদেরকে সত্যিকার অর্থে কিভাবে সৌন্দর্য মণ্ডিত করেছে এর কয়েকটি সৌন্দর্যের কথা আমি আপনাদের সামনে তুলে ধরব আমার বন্ধুগণ প্রথম সৌন্দর্যের বিষয়টি হচ্ছে এই ইসলাম এমন এক সমাজের মধ্যে এসেছিল যখন ওই জাহিলি সমাজ ছাড়া ওই সমাজের মানুষগুলো জাহিলীয় ছাড়া আর কিছুই জানত না কিন্তু যখন ইসলাম গ্রহণ করল তারা এ কোরআনকে ধারণ করল আল্লাহ রাসুল সাল্লাহসাল্লামকে আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে মনোনীত একমাত্র সুর হিসেবে যখন ঘোষণা দিল তখন দেখা গেল যেই সমাজে बसर पर बसर जुद्ध विग्रह लेगेर कारो छा मजलुम निर्तित व्यक्ति शुद्ध निर्तित होते हीपराधीष्टि अपराध करते ही समाजे मध्य इसलमाम ग्रहण करार पर एम अवस्था एम सौंदर्य बिराज करल जोधर मजे এমন ভালোবাসা এবং সৌহার্দ্য তৈরি হল একজন ব্যক্তি নিজের সম্পদ তার আরেকজন মুসলিম ভাইয়ের জন্য ভাগ করে দিচ্ছে একজন ব্যক্তি নিজের স্ত্রীকে তালাক দিয়ে তার মুসলিম ভাইয়ের কাছে বিবাহের ব্যবস্থা করে দিচ্ছে যেহেতু ওই মুসলিম ভাই বিবাহ করার ব্যবস্থা নেই কিভাবে সেই সৌন্দর্য তৈরি হয়েছে যে সমাজে গতকাল মানুষগুলো লুণ্ঠন করত বিবেচার করত হত্যা করত হত্যার পর হত্যা দর্শনে প্রদর্শন হচ্ছ ঠিক সেই সমাজের মানুষগুলো মনে হয় যেন জীবনে আর কোনোদিন তারা শুনে নাই দর্শন কি জিনিস হত্যা কি জিনিস লুণ্ঠন কি জিনিস এমন কি সুন্দর সমাজ তুলে এমন সুন্দর সমাজ আপনি দেখেন খুদ মাহমুদুল্লাহ সাল্লা সাল্লাম যখন হামজা আব্দুল মোত্তালেম নদী আল্লাহ তালুকে শহীদ করা হল উহুদের ময়দানে আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের চাষা আপনার নাম শুনেছেন না আল্লাহ রাসুলসমের চাষা হামজা মুব্লাহ যখন উহুদানে শহীদ করা হত্যা করেছে ইসলাম গ্রহণ করার পর রসুল সাল্লাহ ইসলামের সামনে এসে উপস্থিত রসুল সাল্লাহামের সামনে এসে উপস্থিত তার চাষাকে হত্যা করেছে निर्मम बाबा हत्या करत्या करारी हिंद करार करार को फिटे फेम बाबू हत्या करारोहम्मद्ला घोषणा दिल मोहम्मद शुद्ध तकाल वासी तुम्हें देखले मन है चाचार कथा और किच्छु बार अंधिकार थकल नोहम्मद सल्लाह इस्लम जिन विश्वबाषी के आलोकित कर चुप थी सौंदर् একদিন অমরুল খতাব আল্লাহতাল তখন খলিফা উমরুল্লাহ খলিফা ওমর রদি আল্লাহতনের সময় ওমর আল্লাহনের হত্যাকারীর উমর আদি আহতনুর ভাইয়ের হত্যাকারীর সাথে আগে সাক্ষাৎ হয়ে গেল এক কারণে সে উমরদী আল্লাহনের কাছে এসেছে ওমর রাজি আল্লাহতালাকে দেখে সে মনে করলো যে ওমর সম্ভবত আমার উপর আক্রমণ করতে পারে যেহেতু জাহিনী যুগে আমি তার ভাইকে হত্যা করেছি অমর রাজি আল্লাহ তার দিকে তাকিয়ে থাকলেন তাকিয়ে বললেন তুমি আমার ভাই হত্যাকারী আমি জানি কিন্তু আল্লাহর কসম ইসলাম তোমার জন্য যেই হক আমার কাছে নির্ধারণ করেছে সেই হক থেকে একসুল তোমার উপর ওমর জুলুম করবে না তুমি জেনে রাখো এটি হচ্ছে ইসলাম सौंदर्यत मुस्लिम समाज आसार कथा क्यों मुस्लिमरा सत्यार से भ्रतृत्वलाप करते सत्यार से भलोबाशा तेज अर्जित है परस्पर सहयोग तेजी फले आज के मुस्लिमरा सौंदर्य अनेक दूरे आज के इसलम ग्रहण करा इसलमर मध्य आज मना जरा इसलम ग्रहण कर लोकटा इसलमाम ग्रहण कर মনে হয় করে উদ্দেশ্যাস মনে হয় করে উদ্দেশ্যাস এটি দাবাতি মিশন এই আদম সন্তান গুলো পঙ্গপালের মতো আগুনের দিকে দাবিতে হয়ে যাচ্ছে তারা আগুনে ঝাপ দিচ্ছে তারা উড়ে গিয়ে আগুনে পড়ে যাচ্ছে আর আপনি আমি তাকিয়ে কি দেখছে আপনার বাড়ি যদি আগুনে পড়ে যায় আপনার নিষ্পাপ শিশু যদি আপনার চোখের সামনে আগুনের মধ্যে পড়ে যায় আপনার কি কোন করণীয় নেই অবশ্যই করণীয় সে করণীয় আমরা আসলে পালন করিনি সে দায়িত্ব পালন করিনি উপরন্তু এই মুসলিম সমাজে যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যকে মূলত সত্যিকারভাবে বাস্তবায়ন করার জন্য আমাদের যে কাজটি ছিল সেই কাজটিও আমরা করতে পারিনি সেটা হচ্ছে এই সৌন্দর্যের জন্য मुसलमान मध्य जी वृत्व से वातृत्व मुसलमान सौंदर्य करते आज के इसलमान कबुल करते चाय क्योंकि इसलमाम कौ कौ सो कल मुस्लिम जरा रही है ता प्रतिबंधकता हो जा सो कल मुस्लिम जरा रही है ता आज के प्रतिबंधकता सामने आसे মানুষ বিবেচনা করে যে আমি ইসলাম গ্রহণ করবো এই লোকের মতো মানুষ ইসলাম গ্রহণ করতে চায় না এই আমার বন্ধুগণ আল্লাহ হাবুর আলমিনের শুক্রিয়ার সাথে সাথে আমি আপনাদের এই কথা জানাতে চাই যে আল্লাহ হাব্বুর আলমিন এই যে ইসলামের যে সৌন্দর্য দিয়েছে এই সৌন্দর্য কিভাবে অর্জন করতে পেরেছিল এই সৌন্দর্য তখনই অর্জন করতে পেরেছিল যারা ইসলাম গ্রহণ করেছে ता इसम के जानते पे इाम शुद्ध ग्रहण कर लेलम ग्रहण इसलम शुद्ध ग्रहण करलम शुद्ध हमें मुखे बोल इसलम ग्रहण कर ग्रहण इसलमाम के जानते हो इस्लाम के आनी जो जानते ही केवलम्राम ग्रहण अपना ठीक है अन्य ठीक हो तीन झंझा विक्षुब्ध जाहिरी समाज अंधकार समाज जलोर को अस्तित्व ना ठीक सेलो एम सुंदर आलो जमार नबी सल्लाहम नबी सल्लाम सना के हाद्राम पर्त यह विशाल भूखंड एक अबला नारी अतिक्रम कर जा क्यों ता करा इिजिंग करना क्यों तरह दुरव्यवहार करा এমন সুন্দর অবস্থা তৈরি হয়েছিল মানুষের মাঝে সেখানে অমরুল খত এই বুকের সাহস নিয়ে বলতেছিল এই ফোরাত যদি কোন কুকুর না খেয়ে মারা যায় তাহলে আমি ওমরের জন্য জবাব দি করব কত বড় সাহস এখন তো ঢাকা শহরে এই মানুষ নাকে খেয়ে মারা যায় ঠিক না এটা সে সম্ভব নয় সে সাহস কারো এই সাহস কত থেকে হল अमरुल खत्ता अपराधी अल्लाह तालन का पारस्य सम्राट दूध आसल देखिए खत्ता सुई अच्छे खेजुर गीचे खेजुर गाचर नीचे निर्दिधा रक्षक नहीं दरवान नहीं बडिगार्ड नहीं अर्ध जहान खलीफा उमरुल खत्ता अपरादी अल्लाह तालन सुन স্পষ্ট করে বললেন আমার ইনসাফ প্রতিষ্ঠা করতে পেরেছ তাই তুমি এই সুন্দর শীতল ঘুমে ঘুমাতে পেরেছ বন্ধুগণ এই সৌন্দর্য ইসলামের আমাদেরকে উপলব্ধি করতে হবে এই সৌন্দর্য ওয়াজ করার জন্য নয় এই সৌন্দর্য শুধুমাত্র বইয়ের জন্য নয় এই সৌন্দর্য নিজেদের জীবনের মধ্যে আনার চেষ্টা করতে হবে সে সৌন্দর্য হতে হবে আপনার জীবনের মধ্যে আপনার আখ মধ্যে আপনার জীবনের মধ্যে এই সৌন্দর্য আসতে হবে আপনার পরিবারের মধ্যে আপনার পরিবারের মধ্যে সেই সৌন্দর্য আসতে হবে সেই সৌন্দর্য আসতে আপনার সমাজের মধ্যে আপনার দেশের মধ্যে যেখানে মুসলিমরা বসবাস করে সেখানে সেই সৌন্দর্য আসতে হবে আসুন বন্ধুগণ ইসলামের দ্বিতীয় যে সৌন্দর্যের বিষয়টি রয়েছে যেটি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো আজকের আলোচনার মধ্যে সেটি হচ্ছে এই ইসলাম এই মানব সমাজকে আল্লাহুলেরোলামীর দিকে আহ্বান করছে সকল প্রকার গোলামী থেকে মানুষদেরকে বের করে নিয়ে এসে শুধুমাত্র আল্লাহ গোলামি যাতে করে আমরা করতে পারি সেদিকে আহ্বান করছে আমার বন্ধুগণ আল্লাহ রাসুসাল্লাহ সাহাবি রে আহমের তার বক্তব্যের মধ্যে বলেছেন ইবতা আসান আল্লাহ লিনুখরিজালে আবাদ মিনে ইলা আমরা এমন একটি সম্প্রদায় যা আমাদেরকে আল্লাহ বের করেছেন এই উদ্দেশ্যে যে লিনু খরিজালে আইবাদ যাতে করে এই বান্দাদেরকে আমরা বের করে নিয়ে আসতে পারি মিনে আবায়দাতবাদ মানুষের গোলামী থেকে আল্লাহর গোলামীর দিকে আপনি দেখুন আজকে যে ধর্ম ব্যবস্থাগুলো আছে आपने जी हिंदू धर्म कथा बोलें हजार रकम गोलामी रही प्रबृत्र गोलमी थम्भ कर सक प्रकार गोलामी रही है से मानुषर गी रही है सब चले ग যে মানুষদেরকে আল্লাহ সুমান আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন ওই মানুষগুলি মূলত আজকে বিভিন্ন ধরনের মোলাভিত তারা হয়ে গিয়েছে কেউ आज के निजे तैरीय मूर्ति पूजा करे आज के गूजा करे गोर पूजा करेव छागल पूजा करना चाचे जेबे मन चाच से मानुषुल आज के अल्लाहबुल आलमी बदे विभिन्न गोलमीदी लिप्त हो गलम मूलत प्रकार गोलामी आपना के बर करार जुड़े इस ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে এই মা তথা একমাত্র আল্লাহ হবুর আলমীর জন্য একজন মাহবুধ হবে আর কোন মাবুদ সেখানে থাকবে না এটাই মূলত যুগে যুগে আল্লাহ সুমান সর্বপ্রথম মানুষ আদম আলি থেকে শুরু করে সর্বশেষ নবী ও রসুল মোহাম্মদ রসুল্লাহাম পর্যন্ত সমস্ত মানুষকে এটাই নবীগণ দাবাদ দিয়েছেন इबादत हो एकम्रल्लाब्बुल आलम और कारो जो इबादत हो सौंदर्य देखें इबादत जो आदेश एकाधिक महबूदर करें जरा हजार रकम महबूदर करते धरे निलस्त महबूदरा ठीक आपनार जो प्रयोजन आज से प्रयोजन आनी कार चाहिए आनी तो आपनर प्रयोजन महबूद ना কোন মাহবুদের কাছে চাইবেন কোন মাহবুদকে আপনি বেশি গুরুত্ব দিবেন কোন মাহবুদ আপনার কাছে বেশি প্রাধান্য পাবে ফলে দেখা গিয়েছে মূলত এই শিল্প মিশ্রিত যে দর্শন রয়েছে মানব সমাজ আজকে শিল্প মিশ্রিত যে দর্শন রয়েছে সেই দর্শনের সবচেয়ে বড় ক্ষতিকর দিক হচ্ছে এই যে বান্দা সত্যিকার ভাবে ইবাদত করতে গিয়ে তার ইবাদত গুলো সে কার জন্য নিবেদন করবে সেটা খুঁজে আপনি কি মানে হাতে তৈরি করা মূর্তির জন্য করবেন না অন্য কার জন্য করবেন কার কাছে চাইবেন আপনি দেখেন কোন ব্যক্তি যখন মুড়িধ হয় যারা মুরিদ হয়েছে তারা বলতে পারবে এক পীরের কাছে মরিদ হলে আরেক পীরের কাছে আর মুিধুতে দেয় না ঠিক কিনা বলে কেন মুড়ি ধুতে দেয় না কেন বলে যে না দুইজন বিষয় ওই কাছে মুড়িধ হইলে তাহলে আপনি চলতে পারবেন না দুই নৌকা বা দেবেন না বলে যে সোধা কথা দুই নৌকা বা দেবেন না কেন দুই নৌকা বা দেবেন না মা দিলে আপনার অবস্থা খারাপ আমার বন্ধুগণ যদি এমনটি হয়ে থাকে আল্লাহ রক কিভাবে আমরা অন্য পারি। আজকে এই বিবেচনা যদি আমাদের কাছে আসে তাহলে ইসলাম এর সৌন্দর্য আমাদের কাছে স্পষ্ট হবে কোরআনের মধ্যে সে বিষয়টি আল্লাহ সুবাহ তারা বলেছেন আল্লাহ রব্গুল আলমিন এর সাত করেন লেফাসাদাতা যদি আসমান এবং জমিনের মধ্যে এক ইলাহ আল্লাহ রব্বুর আলমিন ছাড়া আর কোন ইলাহের অস্তিত্ব থাকত আর অনেক মাহ থাকত তাহলে আসমান জমিন বিপর্যস্ত হয়ে যেত বুঝতে পেরেছেন কিনা কারণ একজনে বলতো যে জমিন ঠিক থাকবে আরেকজন বলবে জমিন ঠিক থাকবে না একজন বলবে সূর্য উঠবে আরেকজনে বলবে সূর্য কি তারা আর কেমন পেয়ে যেত সূর্য উঠবে কিনা একজন ইলারাই ঝগড়া লেগে যাবে আপনার ঘরের মধ্যে দুইজন কর্তা মানে মেনে নেবেন না মেনে নেবেন কিনা ঘরের মধ্যে দুজন কর্তা মেনে নিবে কিনা যেমন এক মহিলার উদাহরণটা মানে সুন্দর মেনে নিতে পারবে কিনা তাহলে তাহলে বাঘভাট ওরা করে নিতে হবে সেটা করে উপায় নেই বুঝতে পেরেছেন কিনা এটি সম্ভব নয় এটি সুন্দর্যির পরিপন্থী এই সুন্দরকে যদি আপনি এব একমাত্র করতে চান जार मध्य अपनार अंतर प्रशांति आबादत जी आपने अवश्य आपम्र महबूद इबादत करते हैं इबादत के दुख जनक विषय हे आदम सतान इबादत करते गेहत इबादत हम एक विषय आपनी एक मानूष आल्लर सृष्टि शुद्ध सृष्टि नय सृष्टिर मध्य श्रेष्ठ ठीक क्या मानुषि मध्य श्रेष्ठ ना निकृष्ट मान आनारे मानुष्ट सृष्टि मध्य श्रेष्ठ और इमान जदि को आने थे से व्यक्ति हम सृष्टि मध्य सबसे निकृष्ट बुझे पे क्या यह भूल आज वक्त कोट कर सराजीव सत्य कथा मानुष सृष्टिर सरजीव नयाजीवे सत्यिकार माबोध के चिंते पे कुराण स আর সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব হচ্ছে কুফরি করেছে আল্লাহকে চিনতে পারেনের চিনতে পারেন বুঝতে পেরেছেন কিনা ফলে আল্লাহ রাবুল আলমিনের হক অন্যকে বিতরণ করে দিচ্ছে আমি যে পয়েন্টটি আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছিলাম সেটি হচ্ছে আপনি সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার পর আপনার ইবাদুতাদ হচ্ছে হক মা তুল সর্বোচ্চ ভালোবাসা আজানের সময় হয়ে গেছে আদান কটা হয় এখানে আগে এখন সময় আছে একটু সময় আছে তো উপস্থিতি আমি বলতেছিলাম ইবাদত হচ্ছে গায়াতুল হক আপনার সর্বোচ্চ ভালোবাসা আপনি নিবেদন করবেন মাগায়াতাল্লুল সবচেয়ে নিজেকে অবনত করার মাধ্যম আল্লাহ রাবুল আমি যেটি এবাদত আর এই ইবাদত আপনি এই পৃথিবীর শ্রেষ্ঠ সেরা মাখ লোক হয় আপনি কুকুরের সামনে করতে পারবেন কিনা এই বাদত আপনি ছাগলের সামনে করতে পারবেন কিনা এই ইবাদত গরুর সামনে করতে পারবেন কিনা গাছের সামনে করতে পারবেন কিনা মানায় না আজকে এই বিধিবিবাসী যারা নিজেরা তৈরি করে বিভিন্ন পূজা করে যাচ্ছে গাছের পূজা করছে বিভিন্ন বেদির পূজা করছে বিভিন্ন সৌধের পূজা করছে তারপরে কবরের পূজা করছে ইত্যাদি ইত্যাদি যার রকমের পূজা করে যাচ্ছে এটা বিমানান হতে পারে না কারণ তুমি আদম সন্তান এই মাকলু খাদকে তুমি কিভাবে মনে করছো তোমার তারা কিছু করতে পারে এটি শুধুমাত্র শুভাবায় কার জন্য আল্লাহ শোভা নাও দেওয়ার জন্য সুতরাং এই মাখলুকাতে জন্য এটি শোভা পায় না এটি সৌন্দর্যের পরিপন্থী এজন্য যারা এই কাজটুকু করছেন তারা নিজেকে সত্যিকার অর্থে হিয় করছেন এই হেয়র দলিল কি একটি ঘটনা বলবো আপনাদেরকে আমার আলোচনার আসলে মানে এলুমেলো অবস্থা হয়ে গিয়েছে সময়টাও মানে এলুমেলো হয়েছে আপনারা জানেন আগাখানি একটা গ্রুপ রয়েছে ইসলামের নামে সবচেয়ে বাতিলি গ্রুপরা সবচেয়ে বেশি পথ প্রষ্ট একটা গ্রুপ হচ্ছে আগাখানি গ্রুপ আপনারা শুনেছেন কিনা এই গ্রুপের নাম আগাখানি গ্রুপ শুনছেন না কেউ শুনতে পারেন যারা ইতিহাস সম্পর্কে বলতে পারবেন ইসলামের ইতিহাস সংস্কৃতি সম্পর্কে যাদের স্টাডি রয়েছে তারা বলতে পারবেন এই আগাখানি গ্রুপের ইমাম যে মারা গিয়েছে তারপরে তার ছেলে সেখানে মানে এখন ইমাম হয়েছে তা হচ্ছে আব্দুল করিম আগাখানি আব্দুল করিম আগাখানি অল্প কিছুদিন আগে বাংলাদেশে এসেছিল আপনাদের থাকার কথা আ সে সুইডি সুইডিশ নাগরিক বলছিলাম এই আগাখানি করবে তার বাদ যখন ছিল তখন সে যখন ইংল্যান্ডে আসলো ইংল্যান্ডে আসার পরে সাংবাদিকরা তাকে দরল বলে যে আপনি মানুষদের ইবাদত দিতেছেন আপনি নিজেকে মায়াবুত মনে করতেছেন কিভাবে এটি সম্ভব এটা বিবেক বিবর্য একটি কাজ এটি কালচারের পরিপন্থী কাজ আপনি আমাদের মতো মানুষ আপনি একেবারে আমাদের মতো খাওয়া দাওয়া করেন আপনার সবকিছু আমাদের মতো তাহলে আপনি মা বোধ হন কিভাবে তাদের আপনি উপাস্য হন কেন আপনি কেন দাবি করছেন এবং লোকেরা আপনার ইবাদত করছে আপনার পায়ের সামনে সব লুটে পড়ছে মহিলারা আপনার চলার পথে তাদের চুল বিষিয়ে দেয় আপনি এই চুলের উপর দিয়ে হেঁটে যান এগুলো কেন সাংবাদিকরা তাকে ডাকে ধরল এই বেচারা চালাক লোক বুঝলেন সাংবাদিকদের শুনো তোমরা যারা সাংবাদিক তোমরা হচ্ছে আমক বল এবার আরো খেপে গেল কি আমরা আমক কেন বলল যে তোমাদেরকে আমি বলছি ওই যে মানুষগুলো যে মানুষগুলো গরুর পূজা করতে পারে গাভীর পূজা করতে পারে কি চিন্তা করতে পারে যে মানুষগুলো গাশের পূজা করতে পারে গাছের চিন্তা করতে পারে যে মানুষগুলো লিঙ্গের পূজা করতে পারে লিঙ্গের জন্য তারা ইবাদত করে সেই মানুষগুলো হচ্ছে সেই গরু চেয়ে আমি ভালো না তাহলে আমার করতে অসুবিধা কোথায় তোমার আমার বন্ধুগণ ইসলামের সৌন্দর্য হচ্ছে এই দুনিয়ার কোন মানুষ দুনিয়ার কোনো সৃষ্টি মাক লোকাতের কোনো মাক লোক আল্লাহামের হক পাবে এটা হচ্ছে আমার আরেকটি গুরুত্বপূর্ণ সৌন্দর্য এই সৌন্দর্যের কারণে মূলত ইসলাম আমাদেরকে মূলত সত্যিকার মুসলিম করতে পেরেছে এবার আসে আরেকটি পয়েন্ট আলোচনা করব সেটি হচ্ছে ইসলামের তৌহিদের পরে সবচেয়ে বড় রোকর হচ্ছে ইসলামের কি আসলা নামাজ ঠিক কিনা ইসলামের একটি গুরুত্বপূর্ণ একটি রোকর সলা নামাজ আমার বন্ধুগণ এমন একটি ইবাদত এই ইবাদতটি সত্যিকার একজন মানুষকে নিজের জীবনকে সত্যিকারভাবে ভাবে করার জন্য যা যা দরকার তা তা করতে সহযোগিতা করে ঠিক না আল্লাহ সুবানোর সাদ করেছেন এই সলাদকে ইমানদার ব্যক্তিদের উপর সুনির্ধারিত সময় ফরাজ করে দিয়েছেন সলাদকে আপনি আপনার ইচ্ছা মতো বললে চলবে কিনা আপনি সময় ফজলের সলাাত পড়েন সূর্য উদিতা হওয়ার পর কি না। জোহরে সাহাব করেন আসর সূর্য যখন ডুবে যাচ্ছে তখন হবে কিনা আমার বন্ধুগণ আল্লাহ আব্বুল আলমিনের সত্যিকার আনুগত্য আপনি করছেন কিনা এই নির্দিষ্ট সময়ে আপনি সরা তদায় করছেন কিনা এই পরীক্ষা করার জন্য আল্লাহ সুবান ও তারা আপনাকে একটা সুশৃঙ্খল বিধান দিয়েছেন দিবস পুরা দিবসটাকেই আপনার পাঁচটি পয়েন্টে পাঁচটি আপনার আল্লাহবুল আলমিন পাঁচটি স্টেজে ভাগ করে দিয়েছেন এই পাঁচটি সময়ের মধ্যে আপনার আল্লাহ আলমীর কাছে আবার হাজিরি দিতে হবে বলতে হবে যে আল্লাহ আমি তোমার গোলাম সব সময়ের জন্য গোলাম আমি আবার হাজির দিয়ে গেলাম বুঝতে পেরেছেন কিনা এই শৃঙ্খলা বোধ দিয়েছে এক আমেরিকান বন্ধু সৌদি আরবে তিনি সোলজার হিসেবে এসেছেন সৌদি আরবে তিনি যখন সৌদি আরবের মসজিদে আশেপাশে যখন গেলেন দেখলেন লোকেরা সলাত আদায় করে দেখলেন কিভাবে সলাত আদায় করে একটু দেখি দেখলেন একজন একামত দিল একামত দেওয়ার পর ইমাম সাহেব বললেন সবু সুফু ফাকুমাত সুফু একামাতির সলা তোমরা তোমাদের কাতারগুলো সোজা করো কাতার সোজা করা তোমাদের সলাৎ একাম কায়েম করার একটি অংশ বলে সব লোক কাতার সোজা হাজার হাজার লোক আল্লাহ আকবর বলার বলে সম্পূর্ণ সাইলেন্ট সে লোক বলল আমরা সেনাবাহিনীতে দশ থেকে পনেরো বছর প্রশিক্ষণ দেওয়ার পরে তারপর আমরা শিখতে পেরেছি এই শৃঙ্খলাটুকু কিন্তু এই লোকগুলোর কোন প্রশিক্ষণ নেই কোনো ব্যবস্থা নেই শুধুমাত্র ইমাম সাহেব বললো যে তোমরা কথায় শ্রদ্ধা করো এরপর আল্লাহ একবার বলার সাথে সাথে এভাবে সুশৃঙ্খল হয়ে গেল এত সুন্দর সালাম ইসলামের সৌন্দর্যের মধ্যে সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে সালাম কিভাবে আনুগত্য করে যাচ্ছেন আল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে সাত করেছেন ইন্নেমা জয়ল আল ইমাম অলি উতামে যে ইমাম করা হয়েছে ইমামের অনুসরণ করার জন্য আমার বন্ধুগণ আমরা ইমামের প্রত্যেকটি ক্ষেত্রে কিভাবে অনুসরণ করে যাচ্ছি সেই বিষয়টি সলাদের মধ্যে একটু লক্ষ্য করুন ফলে এই সলাদ যখন আপনি আদায় করবেন সেটি জামাতবদ্ধ সলাদ আদায় করার মাধ্যমে সত্যিকার ভাবে মুসলিমদের মাঝে একটা ঐক্যের সমাহার ঘটবে একটা ঐক্য তৈরি হবে আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেমন মুসলমানরা পরস্পর দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছি ঠিক এর পাশাপাশি ওই দিদা বিভক্তির কারণে আমাদের সলা কি হয়ে গিয়েছে বিভিন্ন ধরনের হরেক রকমের সলাদ মানুষের তৈরি করা সলাাত বিভিন্ন সলাাদ আমাদের এক বন্ধু অল্প আগে বলতেছিলেন যে আমরা আবুানিব রহমতুল্লাহ সলাদ আদায় করে থাকি না বন্ধু আপনাকে জানতে হবে আপনি সলাদ আদায় করছেন মোহাম্মদসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের পদ্ধতি অনুযায়ী সেটা আবুানিব রহমতুল্লা আলাই তার ইস্তেহাত তিনি গবেষণা করেছেন বুঝতে পেরেছেন কিনা আবু হানিপুর রহমদুল্লাহ সালাদ যদি কেউ দেখা থাকেন সেটা সলাত নয় সলাত হবে কার সলাত মাহমুদের সালাত রহমতুল্লাহ ইমাম তিনি গবেষণা করেছেন মাত্র আর কিছুই না আর কিছুই না এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে যদি না জানি তাহলে আমরা ইসলাম এর মধ্যে থেকেও আমরা ইসলাম তালাশ করে পাবো না বুঝতে পেরেছেন কিনা ঘরের মধ্যে থেকে আমরা ঘর তালাশ করতে করে পাব না আমাদের এক বন্ধু উদাহরণ দিয়েছেন এটা গল্প এটা কোনো বইয়ের মধ্যে নেই এবং এটা কোনো সনদ দ্বারা প্রমাণিত কিছু না উদাহরণ দিয়েছেন যে মানে ঘরের মধ্যে বউ আছে ছেলের বউকে আমাদের এলাকায় বলা থাকে বউ বুঝতে পেরেছেন কিনা তো ঘরের মধ্যে বউ আছে তো বউ এখানে নাকের মধ্যে এটাকে কি বলা হয় আপনাদের এলাকা নাক ফুল না নাক ফুল বলে না তো বউয়ের নাক ফুলটা কলসের মধ্যে পড়ে গিয়েছে কোথায় পড়েছে কলসের মধ্যে পড়ে গিয়েছে কলসের মধ্যে যখন পড়ে গিয়েছে বউয়ের নাক ফুলটা আরবো বউ উঠাতে পারে না কলস থেকে উঠাতে পারে না কারণ বউ হচ্ছে দেড় হাত কলস হচ্ছে দেড় হাতে একটু বড় কলস হচ্ছে এখন বৌ তো আর কলসের তলা পায় না বহু চেষ্টা করার পরে কলস থেকে আর কি উঠেতে পারে না নাগফুল উঠেতে পারে না শাশুড়ির কাছে গেল শাশুড়ির কাছে যাওয়ার পরে বলে যে শাশুড়ি আম্মা আমি আমি আমার তো নাক ফুল পড়ে গেছে কলশের মধ্যে আত্ম পেলাম না বলেছে কেন বেলা না কলস থেকে উঠে নাও বলেছে কলসের তো কোন তলা নেই অন্যথায় আপনি আপনার ওই হারানো সম্পদ বের করতে পারবেন না যে হারানো সম্পদ আপনি করে হৃদায়তের এই আলো লাভ করতে পেরেছেন যে হারানো সম্পদের জন্য আপনি হর্ হয়ে খুঁজছেন যে হারানোর সম্পদ হচ্ছে আপনার জান্নাত সেই জান্নাত আপনি যদি পেতে চান তাহলে আপনাকে তলায় বসতে হবে বুঝতে পেরেছেন কিনা আপনি শুধুমাত্র ছোট হাত দিয়ে এটা চলবে না আপনার ব্যবস্থা করতে হবে আপনাকে নিচে আসতে হবে তলায় আসতে হবে এই জন্য আমি আপনাদেরকে বলছি ইসলামের সৌন্দর্য মূলত আমাদেরকে উপলব্ধি করতে হবে এই সৌন্দর্য হচ্ছে এত বিশাল যে সলাতের মাধ্যমে এই সৌন্দর্য ফুটে উঠেছে দেখেন না ইসলাম কিভাবে সৌন্দর্য দিয়েছে এর সবচেয়ে বড় একটি সৌন্দর্য হচ্ছে এই ইসলাম मानुषर मौलिक जो अगार गो संरक्षण करो आदाय करार्लाम विधान दिए मानुष्य मौलिक अधिकार होता पांच कयटी अधिकार होता है पांच मानुष्य मौलिक अधिकार कयट नम्बर अधिकार की क्या আমরা বুজিবাদীরা আমাদেরকে শিখিয়েছে যা আমরা শিখি শিখেছি ইসলাম থেকে আমরা শিক্ষা নিতে পারিনি এজন্য অন্য বস্ত্র আর বাসস্থান চললে আর কিচ্ছু চলে না এটি নয় মুসলিম ব্যক্তির বক্তব্য হলে হবে যদি আমার রোজগার থাকে তাহলে আমি খাবো এটা হচ্ছে আমার রুজি আর যদি রুজি না থাকে তাহলে আমার হচ্ছে কি রোজা বুঝতে পেরেছেন কিনা এটি হচ্ছে মুসলমানদের বিষয় এই পুঁজিবাদীর থিম নিয়ে চলতে চলবে না আমার বন্ধুগণ আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে এই ইসলাম মূলত যে সৌন্দর্য দিয়েছে সেটি হচ্ছে ইসলাম মানুষের যে মৌলিক অধিকারগুলো সেগুলো সংরক্ষণ করেছে এক নম্বর যে বিষয়টি সংরক্ষণ করেছে মুসলমানদের জন্য সেটা হচ্ছে মুসলমানদের দিন সংরক্ষণ করেছে আপনি কোনোভাবেই আপনার দিন যাতে বিনষ্ট না হয় এজন্য ইসলাম আপনাকে বিধান দিয়েছে কোনোভাবে আপনি দিন থেকে যাতে মাহরুম না হন কারণ আপনার দিনকে আপনি যদি হিফাজত করতে না পারেন দুনিয়ার সমস্ত সম্পদ যদি আপনি হিফাজত করে থাকেন এটি আপনার কোনো কাজে আসবে না এজন্য আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে ইসলাম সংরক্ষণ করার জন্য নির্দেশ দিয়েছেন আপনার এই দিনকে রক্ষা করতে হলে যা যা করা দরকার সেই তা করার জন্য নির্দেশ দিয়েছেন দেখেন না আলদার সুল সাহাবিরা এই ইসলাম যখন কাবুল করেছিলেন গ্রহণ করেছিলেন তখন নিজেদের ইসলাম গ্রহণ করার পরে কালে মতো ঘোষণা দেওয়ার পরে তাদেরকে দুনিয়ার সমস্ত কিছু দিয়ে চেষ্টা করা হয়েছে কিন্তু ইসলাম থেকে বের করতে পেরেছে কিনা বের করতে পারেন দিন দ্বিতীয় নম্বর আসেন দিনের পরে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমাদের জন্য ইসলাম যেটি সংরক্ষণ করতে বলেছে निजे अस्तित्व जड़ित वंश परम्परा संरक्षण करते इसलमेशसलम जेनाचारसह अब जोराचार के इसलम हराम सौंदर्य आना आज हो हो के समस्त बनरा मन करेंटू दृहद देखाले एक सौंदर्य कर ले मान पुरुषा जाए अथवा पुरुष एक আপনাকে জানতে হবে এই সৌন্দর্য আপনার নিজের তৈরি করা নয় এই চাকচিক্য আপনার তৈরি করা নয় এটি কে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন সুতরাং আল্লাহ রব্বুল আলমীন যে কাজটি হারাম করেছেন সেই কাজের মাধ্যমে আপনি দুনিয়ার কোনো চাকচিক্য পেতে চান সেই চাকচিক্য লাভ করে করতে পারবেন এটি সৌন্দর্যের পরিপন্থী বলে ইসলাম এটাকে জেনাবে বিচারকে হারাম করেছে আজকে ওই জেনাবে বিচারের কারণে মূলত আমাদেরকে আমাদের বন্ধুরা প্রশ্ন করে যে সমাজের মধ্যে এত খারাপ কেন এত খারাপি কেন এত দুর্নীতি এত দুরাচার কেন এর কারণ কি এর কারণ একটাই সেটা হচ্ছে মূলত সমাজের মধ্যে ওই সামাজিক অবস্থা যা হওয়ার কথা ছিল সেই সমাজ ব্যবস্থা আজকে মানুষের মধ্যে না থাকার কারণে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার বন্ধুগণ এরপরে আমি যে পয়েন্টটি আপনাদের সাথে আলাপ করে শেষ করব সেটা হচ্ছে এই আজকে মুসলিম সমাজও বন্য সমাজের দিকে দাবিতে করতে চাচ্ছে বন্য সমাজের আত্মীয়তা যেভাবে নেই বন্য পশুদের কোনো আত্মীয় আছে কিনা আছে কিনা মা বাবা আছে কিনা না মা বাবা আপনি জিজ্ঞেস করেন তোমার মা এটা কিনা কেউ বলতে পারেন মা বাপ নেই ভাই বোন নেই কোন আত্মীয় নেই সেখানে আত্মীয়তার কোন সম্পর্ক নেই আমার বন্ধুগণ আজকে এই এই মানব সমাজের ধরনের চিন্তারা তৈরি করা হচ্ছে যাতে করে ওই বন্য পশুদের থেকে বন্য সমাজ থেকে শিক্ষা নিয়ে আমরা সেই শিক্ষায় শিক্ষিত হয়ে বন্য সমাজ এই সমাজের মধ্যে করতে পারি তাই দেখা গিয়েছে যে এদের আত্মীয়তার সম্পর্ক উঠে দেওয়া হচ্ছে পারিবারিক সম্পর্ক উঠে দেওয়া হচ্ছে সেই প্রগতির নাম দিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মুসলমানদেরকে আজকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে ঠিক এর কারণ একটাই সেটা হচ্ছে এই এতে ইসলাম থেকে আমার আমরা দূরে সরে যাবো ইসলাম থেকে দূরে সরার সাথে সাথে যেটা হবে সেটা আমরা মানুষ থেকে দূরে সরে যাবো ইসলাম মানুষের যে সংজ্ঞা রয়েছে এই সংজ্ঞাকে পরিপূর্ণতা দিয়েছে কে ইসলাম দিয়েছে ইসলামের মাধ্যমে নির্দেশনার মাধ্যমে কিরা এখন ইসলামের এই সংজ্ঞায় যদি মানুষগুলো না আসে তাহলে কিন্তু ইসলাম যখন হারিয়ে যাবে তখন মানুষগুলো হারিয়ে যাবে এগুলো আবার বন্য মানুষই কিভাবে রূপান্তরিত হবে আজকে আমেরিকার সমাজ দেখেন তারা তাদের এক পরিসংখ্যানে বলেছে তাদের সিরিজদের মধ্যে প্রতি সাতজন দশ জনের মধ্যে জন হচ্ছে যারো সন্তান এদের মা বাবের কোন পরিচয় নেই বলে না উজবিন যেখানে সাতজনই যারো সন্তান তো এদেরকে তাহলে এই সমাজের মধ্যে অবস্থা কি হবে তাই ওই সমাজের অবস্থা হচ্ছে এই ওই সমাজের এক বোন বক্তব্যের মধ্যে তিনি লেখছেন যে বৃদ্ধ মা বাপ আপনি বৃদ্ধ হবেন আমি সাইফুল্লাহ বৃদ্ধ হব সবাই বৃদ্ধ হবে বন্ধুগণ ওই বৃদ্ধ মা বাপকে নিয়ে যাওয়া হয়েছে ওল্ড হোমে বৃদ্ধাশ্রমে মা বাপকে ঘরে স্থান দেয় না এই মা বাপকে ঘরে স্থান দেয় না অথচ আমার আল্লাহ রবুল আলমিন এই মাতা পিতার হককে আল্লাহর হকের সাথে সম্পৃক্ত করে কোরআন মধ্যে উল্লেখ করেছেন ঠিক না জানতে হবে আপনাদেরকে ইসলাম সম্পর্কে ইসলামের সৌন্দর্য সম্পর্কে ওই বৃদ্ধ মা বাপকে যখন ওল্ড হুমে রেখে দেওয়া হয়েছে মাঝে মধ্যে যায় বৃদ্ধ মা দেখার জন্য একদিন খবর আসলো যে বাপ মারা গিয়েছে বাপ মারা গিয়েছে তখন বাপের শেষ কীর্তি করার জন্য সেখানে গেল তারা যেগুলো করে থাকে সেই শেষ কীর্তি করার পরে ওই বিদ্যা শ্রমে গিয়ে মায়ের সাথে দেখা হল মায়ের সাথে দেখা হওয়ার পর মা বলল হে আমার ছেলে তোমার সাথে একটু কথা বলতাম বলে বলেন देख तुम घरे क्या बेटी आज क्या बुआ आला खबर दओ बेला खबर दी देखो तुम्हारे थकते चाहना एक बेला खबर दिव्य अंत पक्ष जाओ तुम्हारे घरे जाओ एक बेला खा बेला खाबना तुम्हारे क्जे बुआर छिया खबर दिव्या जाओ আমাকে এই বিদ্যাশ্রমে রেখে দিও না বলে যে মা এটা তো আমার ওয়াইফ এসে লাভ করতে হবে ওয়াইফ যদি রাজি হয় তাহলে হয়তো সম্ভব হবে আপনাকে এখান থেকে নেওয়ার জন্য ওয়াইফ কি রাজি হবে কিনা ওয়াইফকে বলার পরে ওয়াইফ বললো যে এই সমস্ত বিদ্যাকে ঘরে আনলে তুমি থাকবে ঘরে আমার থাকার দরকার নেই আমি এ ঘরে থাকবো এই স্তাবের সৌন্দর্য থেকে যারা হারিয়ে গিয়েছে ते सौंदर्य पृथ्वीवास आज के लक्ष्य करी जुगे कथा बंधुगण को जहिरी समाज चित्र तुले अपन सामने इट तथाथित सौकल प्रगतिबादी सभ्य समाज वक्त सामने दीची सुतरा जी सौंदर्य दिए पिता मातारति सदव्यवहार करो हमार नबी सुल्लाहमे कथा তোমার পিতামাতা যদি মুসিক হয় হিন্দু হয় অমুসলিম হয় তাহলে আচরণ করবে উত্তম আচরণ করতিক ইসলামের সৌন্দর্য যদি আমরা উপলব্ধি করতে না পারি তাহলে আমাদের ক্ষতি হয়ে আমরা ওই বন্য সমাজ থেকে শিক্ষা নিয়ে ওই মা বাপকে আমরা বৃদ্ধাশ্রমে রাখার চিন্তা করবো এবং আমাদের দেশেও সেই অবস্থা চালু হয়ে যাচ্ছে এই চালু হওয়ার মূল কারণ হচ্ছে এই ইসলামের সৌন্দর্যকে আমরা বলে গিয়ে আমরা ওই এটা স্টাইল সৌন্দর্য ইত্যাদি ইত্যাদি নাম দিয়ে আমরা নিজেদের মধ্যে নিজেরাই এই বিপদ ঘনিয়ে আনছি আর আলোচনা করতে পারলাম না যেহেতু আমরা বাহিরে আরেকটি প্রোগ্রাম রয়েছে যাব আমি আপনাদের কাছে इसलमर ऐतिह्य कथा बो जु इसम सौंदर्यर पशाशी हमार आलोचनारंत्र इसलम ऐतिह्य विषय आसार कथा समय कारण से दिखे जानी हमार ब इसलम सबसे बड़ ऐतिह्य हो इनुषगुलो के सत्यार आल्लाहबुल आलमीर का आत्मसमर्पण करते बा कर आल्ला विधान सामने आत्मसमर्पण करते बा करें আমরা আপনারা যদি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে না পারি তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব এজন্য আসুন ইসলামের বিষয়গুলো আমরা স্টাডি করি অনেক বন্ধু বন্ধুরাইছেন তারা ইসলাম নিয়ে স্টাডি করেছেন বলেই তো আজকে ইসলামে প্রবেশ করেছেন এক ভাই সকালবেলা যখন ইসলামের কথা ঘোষণা করছিলেন তিনি বলেছেন সত্যিই মৃত্যুর পরে একজন মানুষ যদি তার উপর আপনার চোখের সামনে কষ্ট দেওয়া হয়ে থাকে জীবিত অবস্থায় সম্মান দিয়েছে মৃত্যুর পরেও সম্মান দিয়েছে আসুন আমরা এই বিষয়গুলো উপলব্ধি করি আল্লাহ সুবান আমাদের সবাইকে তৌফিক দান করুন হাজা ওসল্লাহ নবীজনা মোহাম্মদ আলিহ ও আসাবিহি ওসাল্লাম সময়ের কারণে আমরা প্রশ্ন উত্তরে যেতে পারিনি ইনশাআল্লাহ আমার প্রশ্নোত্তরের পর্ব আবার আরেকটি ক্লাস পর্যন্ত আমরা ডিলে করছি পরবর্তী ক্লাসে আমরা ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর দেবো আর আমাকে প্রশ্নোত্তর মানে না করলে চলবে আমার এনটিভিতে প্রতিদিন প্রশ্নোত্তর রয়েছে আপনার এনটিভিতে প্রশ্ন করলেই আমাকে সেখান থেকে উত্তর পেয়ে যাবেন এজন্য আর আমাকে বারবার প্রশ্ন করার দরকার নেই অন্যদেরকে হয়তো নাও পেতে পারেন আমাকে নিয়মিত এন টিভির মধ্যে পাবেন তাই আপনাকে সেখানে প্রশ্ন করতে পারবেন্লাহ রবি ইহ ইহ এলহ ইহাম রসুল্লা